প্রথম যে উপলব্ধির বিষয়টি আমার বন্ধুগণ প্রথম যে চেতনার বিষয়টি আমরা অনেক চেতনার কথা বলি হাজার নৈপট্য লাভের বিষয় নিয়ে না উপলব্ধি না আমাদের মধ্যে চেতনার বিষয়টি আসে আমার সেই অনুভূতি কাজ করে না আমার সেই চেতনা কাজ করে না এখানে সবচেয়ে বড় যে চেতনার বিষয়টি এক নম্বর পয়েন্ট হচ্ছে जे मौसुम तक अपनी चेषा कर दरकार बन अल्लाहबुल आलमीन साथबस कर আর তিঠা তোমা আল্লাহর সাথে ব্যবসা করার জন্য আল্লাহ এই মাসটাই হচ্ছে আল্লাহ আল্লাহ তখন আল্লাহর বান্দা কোন একটা নে করে থাকে কোন একটা ভালো কাজ করে থাকে আল্লাহর বান্দা আল্লাহ হাব্বুল আলামিন এটাকে দশগুণ পর্যন্ত অন্য সময় বৃদ্ধি করে দেন কিন্তু রমাদার মাসে আল্লাহ হাবুল আলমিন বলে দিচ্ছেন এটা আপনি যদি এক টাকা আপনি যদি ইনভেস্ট করেন দশ টাকা পাবেন এখানে কে নাই যে এই কাজটা করবে না আমার তো বিশ্বাস একেবারেই বুঝে না শির চেষ্টা করবে যে কাজটা করার টাকা যদি ইনভেস্ট করেন আপনাকে দশ টাকা দেওয়া হবে এরপর আমার আল্লাহ সুবানা বলে দিচ্ছেন যে এটাকে আল্লাহ করবেন অন্তরের যে অনুরাগ ভালোবাসা এবং আল্লাহ হাব্বুল আলমীর সাথে খুশু এবং ক্ষোভ সত্যিকার যে মানে অন্তরের যে অনুরাগ এবং ভয় এই বিষয়ের উপর নির্ভর করে সেটা স্বচ্ছ গুণ পর্যন্ত কি হবে বৃদ্ধি পাবে সাতশগুণ সবাইকে বাড়াই দিবে না বুঝতে পেরেছেন না আমি হয়তো শাসন দিবেন তাকে হচ্ছে মূলত মৌসুম এটি হচ্ছে সময় যে সময় আল্লাহ আবুল আলমিনের সাথে তেজারত করার ব্যবসা করার সুযোগ রয়েছে বন্ধুগণ এই সময় যদি আমরা আল্লাহ হাবুল আলমীর সাথে ব্যবসা করতে না পারি তাহলে আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে কারণ সুযোগ দেওয়ার পরে এই সুযোগ হয়তো আপনি আগামী বছর নাও পেতে পারবেন গত বছর কত জনই আমাদের মাঝে ছিল যারা এই বছর আমাদের কাছে নেই আমরা কেউ বলতে পারবো না কারো কাছে এই সমাজ নেই কারো কাছে এই সার্টিফিকেট নেই যে আবার এর পরবর্তী রমাদান লাভ করতে পারবে এই জন্য সফেস আলি হিন্দন রমাদান মাসে হওয়ার জন্য আল্লাহ আব্দুল আলমের কাছে দোয়া করতেন যে আল্লাহ না রমাদান আমাদেরকে রমাদান মাসে পৌঁছিয়ে দিন যাতে করে রমাদান মাস আমরা রমাদান মাসে আমরা যে কাজগুলো করতে পারি সেগুলোকে কবুল করে নিন আমাদেরকে রমাদান মাসের শীত ওফিক দিন এটা করতেন আল্লাহ আলমীর কাছে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই যে আমরা এর জন্য না পরিকল্পনা না প্রস্তুতি আল্লাহবুল আলমিন আমাদেরকে ডেকে বলছেন দুনিয়ার সব ব্যবসায় আমরা বুঝি কিন্তু ওই ব্যবসাটাকে আমরা বুঝতে পারিনি যে ব্যবসাটুকু বললে আপনি আল্লাহ আল্লাহবুল আলমিনের কাছে আপনি আল্লাহ নৈপুট লাভ করতে পারবেন এবং আপনার যে ব্যবসাটু খুব এই উপলব্ধি আমাদের মধ্যে আসতে হবে এটা হচ্ছে আল্লাহাবুল আলমীর সাথে ব্যবসায় সবচেয়ে বড় মৌসুম এই মৌসুমের মধ্যে আল্লাহ তালার সাথে ব্যবসা করত আমাদের ব্যবসায় যারা আছেন প্রসঙ্গত আমাদের ব্যবসায় যে সমস্ত বন্ধুরা রয়েছেন তাদেরকে আমি একটু সতর্ক করে দিতে চাই তাদেরকে একটু জানাই দিতে চাই দেখা যায় রমাদান মাসে তারা আল্লাহ ব্যবসা করানো দূরের কথা বরং আল্লাহ করা যায় এই ধরনের সুযোগ খোঁজার জন্য চেষ্টা করে থাকে নউজ নিল্লা রমাদান মাসে আপনি এটাই চেতনা নিয়ে এসেছেন আপনি এই উপলব্ধি নিয়ে এসেছেন ইসলাম তো আপনাকে এটা করতে পারেনি মুসলিম ব্যক্তিগণ যখন অবদান মাস আসবে তখন আল্লাহর আল্লাহর বান্ধবের জন্য ব্যবহার করতে পারে আমি প্রসঙ্গটা উল্লেখ করতে চাই বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি যখন ডিসেম্বর মাস আসে ডিসেম্বর মাসে খ্রিস্টানদের বড়দিন হয় খ্রিস্টানরা ডিসেম্বর মাস পুরোটাই তারা তাদের জিনিসপত্র করে দেয় এবং দাম কমিয়ে দেয় এই দিনের আল্লাহবেনা অথচ আল্লাহবুল আলমীদের এই রমদান মাস এটা গুরুত্বপূর্ণ মাস এখানে যদি আপনি এক টাকা কাউকে দেন তাহলে আপনি একশো টাকা কমাই দেওয়ার যে হুজিরত রয়েছে যে মর্যাদা রয়েছে সেই মর্যাদা লাভ করতে সেটা সাতশো গুণ পর্যন্ত হতে পারে এই জন্য রমাদানোর চেষ্টা করেন না আল্লাহ করার জন্য দেখবেন যে ইনশাআল্লাহ আল্লাহ সব তালা সত্যিকার বরকত দিবেন এই আমরা অনেকেই বরকত বুঝি না আমরা অনেকেই বরকত বুঝি না বরকত বুঝতে আমি মনে করি যে আমার পকেটের মধ্যে টাকা বেশি আছে কিনা ভুল ভুল চিন্তা চেতনা উপলব্ধি ভুল কোটি কোটি টাকা থাকার পরে কোনো কাজে আসবে না যদি আল্লাহ রয়েছে সেই বরকত যদি আল্লাহ না কেন আপনার কাছে করতে পারবেন না আর যদি পকেটে এক টাকাও না থাকে আপনি দেখতে পাবেন যে আলহামদুলিল্লাহ বরকত যদি আল্লাহ হাব্বুল আলমিন দিয়ে থাকেন তাহলে আপনি দেখতে পাবেন যে এর মধ্যে মানে আপনার মনে হয় যেন বিশাল মানে এই বিশাল আকাশ পরিমাণ বরফত আপনি উপলব্ধি করতে পারবেন যেটি দুনিয়ার কেউ উপলব্ধি করতে পারবে না